আলহামদুলিল্লাহ ওসালী নবীন মহামিআ আজমাইন আমরা গত সপ্তাহে সম্ভবত সুরা আল আনফারের বান নম্বর আয়তে ভেবেছিলাম আজকে আবার সেখান থেকে আমরা শুরু করছি আপনারা জানেন যে এই আয়াতগুলো নাজিল হয়েছে বদরযুদ্ধের অনেক ঘটনা উপলক্ষে এই আয়াতগুলো যুদ্ধ সংক্রান্ত শিক্ষণীয় বিষয় এবং অনেক সমর নীতি যুদ্ধ সংক্রান্ত নিয়মাবলী এগুলো আলোচনা হয়েছে তো যুদ্ধ ছাড়া যদি এগুলো কোনো জায়গায় কেউ আবার নতুন করে কোন জায়গায় শুরু করে দেয় তাহলে তো মুশকিল তো এটা জানার জন্যে বুঝার জন্যে এবং যুদ্ধ একটা বিরাট জিনিস এটা কোন ব্যক্তি কোন ছোট একটা গোষ্ঠী কোন জায়গায় শুরু করে দিয়ে রক্তপাত ইসলাম এগুলো পছন্দ করে না একটা বৈধ রাষ্ট্রশক্তির সঙ্গে আরেকটি রাষ্ট্র শক্তির যখন একটা সংঘর্ষ হয় পৃথিবীতে যুদ্ধ জাতি জাতিতে হয়েছে তার একটা নিয়মনীতি নীতি আছে অনেক জায়গায় অনেক জাতি নিয়মনীতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করে যে সমস্ত অন্যায় কাজকর্ম করে ইসলাম কখন এগুলোকে সমর্থন করে না যুদ্ধের একটা নিয়ম এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু নিয়মকে স্বীকৃতি করা হয়েছে এগুলা ইসলাম থেকে নেওয়া হয়েছে কিন্তু অবশ্য সুযোগ মতো এগুলোকে মানে না মানুষ অপব্যবহার করে সাধারণ মানুষ সিভিলিয়ানদেরকে যেখানে সেখানে হত্যা করা এটা ইসলামও পছন্দ করে না কোনোদিন আলাও করে নি দুনিয়া সাধারণ সভ্য জাতিগুলো এটাও না মানার কথা কিন্তু যখন নিজেদের পক্ষে যায় তখন আর মানা দরকার নাই এটা হল পৃথিবীর মানুষের বদ অভ্যাস কিন্তু আল্লাহ তালা সমস্ত মানুষকে সুন্দর যুদ্ধ নীতি সমর নীতিও শিখাচ্ছেন যাই হোক বদর যুদ্ধের সময় যারা আল্লাহর বিরুদ্ধে অস্ত্র হয়েছিল তাদেরকে আল্লাহ তালা যে শিক্ষা দিয়েছেন যুগে যুগে এইরকম আল্লাহর দুঃমনদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কোনো সময় যুদ্ধের মাধ্যমে হয়েছে কোন সময় অন্য করিকায় হয়েছে তো একটা উদাহরণ দিয়েছেন যুদ্ধ সারাই আল্লাহ তালা কিভাবে পারেন কাদা তাদের পৃথিবীর এরা সবসময় আল্লাহর দিনের দুশ্মনী করার জন্য যত শক্তি আছে সব ব্যবহার করে তার আগে নবী মোহাম্মদ সাল্লি ইসলামের সঙ্গে কোরআস মক্কার এই গোষ্ঠীর এই শক্তি দিয়ে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার প্রচেষ্টার আগে ফেরাউন করেছিল বহু জাতি করেছে তারা কি করেছিল এদের মতেই তাদের অভ্যাস ক্যাফারুবে আয়াতিল্লা আল্লাহ তালার আয়াত মানতে অস্বীকার করেছে কুফরি করেছে দুশ্মনী করেছে তাদের গুনা দ্বারা গুনার কারণে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করেছেন আল্লাহ তালা তাদের উপর আক্রমণ করেছেন মানে তাদের উপর শাস্তি প্রয়োগ করেছেন কিভাবে শাস্তি প্রয়োগ করেছেন আল্লাহ তালা ফের আউনকে যুদ্ধ করা লেগেছে আল্লাহর যে কত বাহিনী আছে আসমান জমিনের মধ্যে পানিও তো আল্লাহর বাহিনী বাতাস আল্লাহর বাহিনী ফেরাউনকে আল্লাহ ডুবাই মারলেন সাগরের মধ্যে তার গুনার কারণে আল্লাহ করার আল্লা করার শাস্তি হিসাবে আল্লাহ এটা কেমনি পারেন এত বড় শক্তিকে দমন করতে ইন আল্লাহ আল্লাহ তালা অনেক শক্তিশালী সাজিদুল যখন শাস্তি দেন তিনি কঠিন শাস্তি দিতে সক্ষম পারেন কিনা আল্লাহ বলেন এই সমস্ত অন্যায় রক্তপাত সীমা লঙ্গর বাড়াবাড়ি এগুলো কিছু করবে না কিন্তু কিছু লোক আছে তারা সুখে থাকতে চায় না তারা তাদের অশান্তি ডেকে নিয়ে আসে ক্ষমতার গর্ব দেখায় দর্প দেখায় নিজেদের একটা কথা বাংলায় বলে ধরাকে কে সরা জ্ঞান করে এইরকম কিছু লোকের অভ্যাস আছে তাদেরকে আল্লাহ তালা মাঝে মাঝে ধরেন পৃথিবীর জাতিগুলোর জন্য শিক্ষা হয়ে থাকার জন্য আল্লাহ এই জন্য এরকম বড় বড় ক্রিমিনালকে শাস্তি দিয়েছেন ইতিহাসে পাওয়া গিয়েছে কেন বেআাল সবাই মনে রাখা উচিত যে আল্লাহ তালা কোন জাতিকে কোন দিলে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে ভালো স্বাস্থ্য দিলে ধন সম্পদ দিলে শক্তি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এগুলো দিলে এটা একটা নিয়ামত না আল্লাহ নত আল্লাহ কাউকে নিয়ামত দিলে নিয়ামতকে আল্লাহ নিয়ে দিতে চান না পরিবর্তন করতে চান না তাকে অভিশাপ দিতে চান না আল্লাহ তালা চান নিয়ম এটা খাক কিন্তু হাত ইউরুমাশিহীন যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করে না ফেলে ততক্ষণ আল্লা তারা নিয়ামতের মধ্যে কোন পরিবর্তন করতে চান না নিজেরা যখন এমন সীমা লঙ্ঘন করে যে নিয়ামত তার হাত থেকে ছুটে যাবে যেতে বাধ্য আল্লাহ তাকে নিয়ামতের শান্তি থেকে সরিয়ে তাকে অশান্তির গজবে নাদ করে দেন্লাহ আলী আর আল্লাহ তালা কিছু শুনেন সবকিছু জানেন কে কি বলে কি ধরনের ক্ষমতা দেখায় আর কি সীমা করে আল্লাহ সমস্ত কথাও শুনেন আর সবকিছু জানেন তো আমরা চিন্তা করি আল্লাহ আগে এত করতে আখিরি জমানায় দেখি কিছুই করেন না উজুবিন কোন কোন দুর্বল মোমনের মনে এই সমস্ত দুর্বলতা আসতে পারে তাই না তো এত কিছু করলেন ফেরাম কত কিছুকে হালাক করলেন এখন যে করলে তো আমরা ভালোই লাগতো আমাদের কাছে এরকম কেউ কেউ মনে করেন আল্লাহ আমি সব শুনি সব জানি তো আল্লাহ করা আছে তা আবার আসছে ফেরাউনের এক্সাম্পল আবার আবার রিপিট করছেন আল্লাহ তালা পরের আয়াতে ফেরাউন কাবিল এই যে ফেরাউনদের অভ্যাস ছিল তাদের ফেরাউনের গোষ্ঠীর যে আচরণ ছিল যে অ্যাটিচিউড ছিল এবং তার আগে সীমারঙ্গনকারীকে যে ধরনের আচরণ ছিল এই তাই করছে ফেরাউন তার গোষ্ঠী এবং আগের সীমারঙ্গনকারী গুলো আল্লাহ তার আয়াতকে কে মানতে অস্বীকার করেছে তার বিরুদ্ধে দুশ্মনি করেছে তা আহ্লাক বিহীম তাদের গুনার কারণেই আমি তাদেরকে হালাক করেছি তাদেরকে ধ্বংস করেছি আর বিশেষ করে ফেরাউনের গোষ্ঠীকে পানিতে ডুবিয়ে এরা সবাই জালিম ছিল অপরাধী ছিল সীমালঙ্গনকারী ছিল এই জন্য এই শাস্তি তাদের প্রতি আল্লাহ করেছেন তাদের তারা এটা তাদের প্রাপ্য ছিল আল্লাহ তালা তাদের প্রতি খামাখা জুলুম করেননি খামাকা তাদের প্রতি গাজিলেননি তারা তাদের পাওনা ডেকে নিয়ে এসেছে আগামীতে যারা আসবে সবাইকে আল্লাহ বলছেন সবচেয়ে খারাপ প্রাণী সবচেয়ে খারাপ প্রাণী প্রাণী জানোয়ার হচ্ছে সৃষ্টি হচ্ছে আল্লাহর কাছে ওই লোকগুলো যারা আল্লাহর বিরুদ্ধে কুফরি করে আল্লাহ কুফরি করে আনতে অবিশ্বাস তবে আল্লাহ তালা যারা এরকম কুফরি করে এবং আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করে তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে খারাপ সৃষ্টি বলেছে বলে অন্য কি বলেছেন এরা হচ্ছে পশুর ন্যায় পশুর ন্যায় বালহুম আদল পশুর খারাপ একজন পশু পশুকে মারে বলেন করে একদম মেরে ফেলেছে খুব কম ঘটে তাই না কিছু খামতা খামচি করে দিল সিংদিগুতে দিল একদম মেরে ফেলেছে এরকম হয়তো হয় খুব রেয়া খাওয়ার জন্য মারে সেটা তো আল্লাহ তার খাবার বানিয়েছে সেটা আরেক জিনিস মারামারি করে ক্ষমতার জন্য ওই তার খাওয়ার জন্য তার অন্য কিছু কয়েক হাজার পশু মারে এই পশুকে কোন খবর আছে না একটা মানুষ কত মানুষ মারতে পারে একটা বোমা ধপ করে ছেড়ে দেয় কত মানুষ মরে আহার এরকম এই সিরিয়ার মেদে কতদিন পরে বোমা পড়ছে কত মানুষ মারা যাচ্ছে গোটা বিল্ডিং হসপিটাল স্কুল মসজিদ সব হয়ে যাচ্ছে শিশু বাচ্চা ইত্যাদি অথচ ইসলামের মধ্যে আজ খবরদার কোন মহিলাকে মারতে পারবে না যুদ্ধের ময়দানে শিশুদেরকে মারতে পারবে না যারা যোদ্ধা নয় সোজা কথা যারা যুদ্ধ করছে না এদের সাথে বাকিদেরকে মারতে পারবে না কি সুন্দর নীতি আর দুনিয়ার মানুষের কাছে এগুলো কোনো বাজ বিচার আছে তাদের কোন ধর্ম কেন্দ্র তাদের কোনো এবাদত খানাকে মারতে পারবে না তাদের এবাদত খানার যারা এবাদত খানা পরিচালনা করে উপাসনার নেতৃত্ব দেয় তাদেরকে মারতে পারবে না গাছ খ্যাত এগুলো জ্বালাতে পারবে না বাড়ি ঘর এগুলো করবে না এইভাবে কি সুন্দর নিদর্শন দেওয়া হয়েছে অথচ নির্বিচারে হত্যা করা হয় সভ্য তার নামে সভ্য জগতে অসভ্যের কাজ করা হচ্ছে অধম পশু এত খারাপ কাজ করে না একজন মানুষ নিজের সুবিধার জন্য কত মানুষকে মারতে তার সুযোগ সুবিধা ঠিক রাখার জন্য কত মানুষকে বঞ্চিত করতে কত মানুষকে শেষ করতে সে তার কোন দ্বিধা সংকোচ নাই আল্লাহ এদের আরেকটা নেই চাপ হচ্ছে মক্কার কাফেরদের যাই আপনি তাদের সঙ্গে কোন চুক্তি করেন তারা কিছুদিন পরে চুক্তিকে ভঙ্গ করে ফেলে এবং মদিনায় যারা তারা ওই কাজ করেছে তারা ভয় করে না আল্লাহ আছে আল্লাহ যদি তাদেরকে ধরে ফেলেন তাদের কি উপায় হবে দুনিয়াতে এবং আফেরাতে এগুলো কোনো পরোয়া তারা করে না জালিমরা আল্লাহর কোন পরোয়া করতে চায় ক্ষমতা আমার আমার হাতে আল্লাহ কি করবে না এরকম ভাবক না তাই না তো এইরকম দুষ্কৃতিকারী গোষ্ঠী সে শক্তি যখন হে নবী আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে তখন আপনি মজবুত এদের মোকাবিলা করতে হন নাকি কাপড় সমর্থন পালিয়ে যাবে না দেবী হিমান আপনি যখনই তাদেরকে যুদ্ধের ময়দানে পাবেন এবং আল্লাহ তালা আপনাকে বিজয় দান করেন তাদেরকে এমন শাস্তি দেবেন এই দুষ্কৃতিকারী লোকগুলো যারা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এসেছে তাদেরকে এমন শাস্তি দেবেন যাতে করে পরবর্তী পর্যায়ের অন্য মানুষ যারা আছে তাদের পরে এরা যেন শিক্ষা পায় শিক্ষামূলক শাস্তি দেবেন যাদের দৃষ্টান্ত হয়ে থাকে অন্য সময় যারা দুষ্কৃতিকারী আছে তারা জানা। এরকম ধরনের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা অনলাইভাবে চাপিয়ে দেওয়ার চিন্তা না করে শাহর যারা তাদের না থাকে এমন শিক্ষা দেবেন আপনি যদি কখনো সন্ধি করেন চুক্তি করেন ত্রিটি করেন তে যুদ্ধ হবে না আমরা সন্ধি করে ফেললাম কিন্তু এই করার পরেও আপনি যদি দেখেন যে কখনো কখনো আশঙ্কা হচ্ছে যে তারা এ সন্ধির চুক্তি ভঙ্গ করে ফেলবে বা আশঙ্কা করছেন বা তারা অলরেডি ভঙ্গ করা শুরু করে দিয়েছে তাহলে তখন আপনি কি চুপ করে বসে থাকবেন সন্ধি যখন ভঙ্গ করলো আপনিও ভঙ্গ করে যে খালা সন্ধি শেষ তখন আপনিও সমানতালে সন্ধি আর একতরফা মানার প্রশ্নই আসে না তখন আপনি মোকাবিলা করতে হবে শক্ত হাতি আজ ওই যে তারা সন্ধি প্রথম ভেঙেছিল এরা খেয়ানতকারী চুক্তি করলাম চুক্তি ভঙ্গকারী তারা কি কোনো ভালো মানুষ চুক্তি করলো আমরা যুদ্ধ করব না হঠাৎ করে করে দিল তাহলে এরা বিশ্বাস ঘাতকতার কাজ করে তাই না তো এদেরকে আল্লাহ পছন্দ করেন ন ইনুলি কথা ঠিক রাখে না চুক্তি লঙ্ঘনকারী এই সমস্ত লোকগুলি কখনো পছন্দ করেন না আপনি তাদেরকে সত্য হাতে দমন করবেন মোকাবিলা করবেন কিন্তু মুসলমানরা যেন কোনো সময় একতরফা চুক্তি ভঙ্গ না করে এটা ইসলামের নির্দেশ চুক্তি করে সব চুক্তিকে সম্মান করে মেনে চলো এটা কাপুরুষতা চুক্তি করলাম একটা পিছন দিয়ে কাপুরুষতা এটা বিরক্তির কোন রোমান শক্তির সাথে সম্রাটের সাথে ওনার চুক্তি হয়েছিল কিছু দিনের জন্য কত মাস বা কত বছর এখন তিনি চিন্তা করছেন তিন বছর পরে পাঁচ বছর পরে বা তিন মাস পরে বা ছয় মাস পরে চুক্তি শেষ হয়ে যাবে তিনি চিন্তা করেন চুক্তি হয়ে গেলে তিনি যুদ্ধ করবেন এখন তিনি যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে অলরেডি বর্ডারে পৌঁছে গেছেন খালি অপেক্ষা এখন চুক্তি শ্বাস হয়ে যায় কিনা তাহলে এটা করবেন এটা ঠিক আছে কিনা এইটা যখন দেখলেন এক সাহাবি অনা নাম হচ্ছে আমর এমনি আমি আল্লাহু আনহু তিনি এটা দেখার পরে বললেন মোয়াবিয় করে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদেরকে নোটিশ দিতে হবে যে তোমাদের সঙ্গে চুক্তি বর্জিত হচ্ছে না অর্থাৎ তোমাদের সঙ্গে আমাদের একটা অসুবিধা হয়ে গেছে আমরা তোমাদের চুক্তি আর রক্ষা করতে পারছি না তোমরা এই চুক্তি ভঙ্গ করেছে এরকম কিছু আলাপালা আলোচনা করে নোটিশ দেওয়া পরে করতে অতর্কিত আক্রমণ করে যারা অপ্রস্তুত আছে কাপুরুষ বর্বরতা ইসলামীটাকে পছন্দ করে না প্রতিবাদ করলেন। এরপর তিনি একটা হাজিজ শুনালেন মহাবিয়ার জেলামকে তিনি হয়তো হাজিটি মিস করেছেন জানতেন না জানার কারণে তিনি মনে করেন চুক্তি তো আমি ভঙ্গ করি না চুক্তি পরিণত ঠিক আছে চুক্তির পরে আটক করব কিন্তু আগে থেকে যে প্রস্তুতি নিচ্ছেন এটা তো চুক্তির বিপরীত হয়ে যাচ্ছে কোন কৌমের সঙ্গে কোন কৌমের যদি চুক্তি থাকে যে তারা শান্তিপূর্ণ সহাবস্থান করবে যুদ্ধ করবে না এটাকে একতরফাভাবে কেউ ভঙ্গন যেন না করে এটার চুক্তি শেষ হয়ে যাবে এবং তখন তারা নোটিশ দেবে অথবা এটাকে কন্টিনিউ করবে আলাপ আলোচনা হবে আমাদের চুক্তি তো শেষ হয়ে গেল শেষ হয়ে যাচ্ছে এখন কি আমরা আরো কয়েক বছর জন্য বাড়াব চুক্তি নবায়ন করব নাকি আমাদের এই চুক্তি শেষ হয়ে গেছে এখন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেব এই দুটোর একটা করতে হবে হঠাৎ করে খবর না দিয়ে আক্রমণ করা যাবে না স্বাভাবিক ভাবে তিনি দীর্ঘদিন সিরিয়া ফিরেন মোদিনায় অনেকদিন থাকা হয়নি বিদায় হাদিস মিস করেছেন এভাবে ইসলাম কোরআন হাদিস রসুল আমাদেরকে সুন্দর করে একটি চমকা যুদ্ধ নীতি এই পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে। যেটা যদি আজকে পৃথিবীর মানুষগুলো মেনে চলত তাহলে এত রক্তপাত হতো না এত সিভিলিয়ান এত মানে শিশু বৃদ্ধ মহিলা এইভাবে হাজার হাজার একটা দেশ মানে সাফ হয়ে যেত না কার যুদ্ধ করতে হবে করতে হচ্ছে আল্লাহ তালা বলছেন শোনেন এই কাফেরদের এই যে তারা তাদের একটু শক্তি আপনাদের থেকে বেশি অস্ত্র শস্ত্র বেশি মাপ্কা আলাদ মধ্যে আলাদ তুলনায় তে এইগুলো দেখে আপনারা মনে করবেন না যে তাদের এত বেশি শক্তি হয়ে গেছে আল্লাহ নাগালের বাইরে চলে গেছে তারা যেন এটা মনে না করে আপনাদের শক্তি কম তাদের শক্তি বেশি তারা কি আল্লাহর হাতের নাগালের বাইরে চলে গেছে আল্লাহ তারা যখন তাদেরকে শাস্তি দিতে যাবেন তখন তারা আল্লাহকে ঠেকাতে পারবে না তারা আল্লাহকে ঠেকাতে পারবে এরপরে মুসলমানদেরকে বলছে মুদিনার সাহাবিদেরকে প্রস্তুত থাকার জন্য যেকোনো সময় অ্যাটক হলে তোমরা কিভাবে মোকাবিলা করবে সব সময় রেডি থাকো হে মুসলিম গন মহাজের আনসার তোমরা কি করো তোমাদের সবসময় প্রস্তুত থাকো রেডি রাখো তোমাদের শক্তি জোগাড় করে এবং ঘোড়া ঠিক মতো ট্রেনিং দিয়ে রক্ষণাবেক্ষণ করে এমন শক্তি অর্জন করো সঞ্চয় করো যেটা দেখলে আল্লাহ দু তোমাদের দুশন তোমাদেরকে আবার এরকম শক্তি জোগাড় কর্তার শক্তি না হুম শুধু মক লোকেরা না এছাড়া আরো দুশ্মন তোমাদের আসতে পারে তোমরা জানো না আল্লাহ জানে হয়ে গেছে তার পরবর্তী পর্যায়ে অনেক কিছু সাহাবিদেরকে মোকাবিলা করতে হয়েছে এইজন্য জন্য সাহাবিদেরকে সবাইকে মুসলমানদেরকে তখন রেডি হয়ে থাকার জন্য আল্লাহ তালা এই আয়াত নাজির করে দেন তোমাদের আরো অনেক দুশ্মন আছে তোমরা জানো না সবাইকে আল্লাহ জানেন যে কিছু লোক ইসলামের বিরুদ্ধে অ্যাডভান্স জানতেন না কিন্তু কে জানতেন আল্লাহ তালা সেটা এখন অনেক বড় যুদ্ধ হয় সেই যুদ্ধে জানেন একশো হাফেজ সাহাবি শহীদ হয়েছে আরো তো হয়েছে নি সাহাবিদের মধ্যে একশো ছিলেন হাফেজ আল্লা তাদেরকে জানেন এই জন্য সবসময় রেডি হয়ে থাকো অনেক মোকাবিলা করা লাগবে সালমার ডিজাইনার আবহা হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ ও ওপেন আবায়ের বিশাল সমাহার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 আর তোমরা যা কিছু খরচ করো আল্লাহর রাস্তায় আল্লাহ দিনকে টিকে রাখার জন্য এই যা কিছু পয়সা করে ফি সাবিল্লা দান করো মোকাবিলা করার জন্য সবগুলো তোমাদের কাছে একদিন ফেরত দেওয়া হবে আর তোমাদের প্রতি একটু জুলুম করা হবে কে কত দান করেছ আল্লা ব্যয় করেছ খরচ করেছ সবগুলো আল্লাহ তোমাদেরকে সুন্দর পুরস্কার দিয়ে অত্যন্ত খুশি তোমরা সেদিন আল্লাহর কাছে আল্লাহ রাস্তায় দান করার যে স্বভাব দিনের কাজে দান করার যে স্বভাব এই স্বভাবের পুরস্কার অনেক বড় গরিব মেশিনকে দান করার মধ্যে অনেক স্বভাব আছে কিন্তু দিনের কাজে দান করা স্বভাব কিন্তু তার চেয়েও আর বেশি কেন আল্লাহর দিনকে টিকিয়ে রাখার কাজটা বড় জরুরি কাজ এই কাজটা মানুষকে দিয়ে চান এই কাজের মধ্যে বাতিলের মোকাবিলা টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দানে অস্ত্র ব্যাপার মিডিয়ার ময়দানে মিডিয়া দিয়ে টিকিয়ে রাখার কাজ দাওয়াতি ম্যাটেরিয়াল দিয়ে মানুষকে দিনে পৌঁছে দেওয়ার কাজ এগুলো সব ফি এইগুলার কাজের মধ্যে দান খয়াত করা এটা অনেক বেশি দানি আল্লাহ রাস্তায় যে দান করার স্বভাব অনেক বেশি এই খবরটা আরেকটি আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন কত গুণ দেবেন আল্লাহ তালা আল্লাহ রাস্তায় দান করলে মসালুদীন শকু নমু আনাফি কুল বুলতিম মে আতো হাবা ওই ফুলি মশ ও হুয়া সিয়ন আলিম যে ব্যক্তি বা যে লোকগুলো তাদের সম্পদ টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করে দিনের কাজে ইসলামের কাজে ব্যয় করে তাদের এই ব্যয় করার সবাবের পরিমাণ এক্সাম্পল হচ্ছে একটি এত বেশি পুরস্কার তাদেরকে দেওয়া হয় এত বেশি নাকি দেওয়া হয় এত বাড়িয়ে দেওয়া হয় তার এক্সাম্পল হচ্ছে একটি বীজ ধানের বীজ গমের বীজ মাটিতে আমরা যখন রোপন করি তখন এখান থেকে কি হয় একটি ধানের চারা গমের চারা বেরিয়ে আসে তাই না এ চারা বেরিয়ে আসে আস্তে বড় হয় চারাটার একটাই শুধুমাত্র শীষ হয় না বেল কোন কোন সময় একটি ধানের মধ্যে শুধু একটি শীষ হয় না আর বেশি হয় ধানের শীষ অনেকটা হতে পারে তিনি এক্সাম্পল দিলেন মনে কর কোনো ধান এ বা গমের সাতটা শীষ হয় এ সাতটা শীষ হয়েছে কয়টা ধান থেকে একটা ধান থেকে এখন শীত তো সাতটা এক একটা মধ্যে ধানের বীজ গমের বীজ কয়টা আছে সুমবলাতি হাব্বা একটি ধানের বীজে শীষের মধ্যে একটি শীষের মধ্যে একশোটি পর্যন্ত দানা হতে পারে আমাদের দেশে বিশ পঞ্চাশটা হয়তো বা কিন্তু কোন কোনো জায়গায় আল্লাহ তালা চাইলেই তো বাড়াইতে পারেন আল্লাহ বলেন ধরে নাও যে একটি শিশির মধ্যে একশো টিও হতে পারে বীজ তো এখন সবগুলো মিলে যদি একটি শিশু হয় একশো সাতটি শিশির মধ্যে কত হবে সাতশ তাহলে আপনি রোপন করেছিলেন একটা ধান খ্যাতের মধ্যে সেই ধানটা থেকে আসলো একা ধানের গাছ ধানের চার ধানের চারা সেই চারা থেকে আসলে সাতটা শীষ এক একটি শীষে একশো করে ধান পাওয়া গেছে আপনি যখন ধান কাটলেন তখন একটা বিধির মোকাবেলা কতগুলো পাচ্ছেন সাতশো ধান পাচ্ছেন আল্লাহ এটা এক্সাম্পল দিলেন এটা বললেন যে গনা গনা ধরে না তোমাদের এর বেশি বুঝে আসবে না আর বেশি দিলে তোমাদের মাথায় ধরবে না কিন্তু আল্লাহর কাছে এইটাই লিমিটেড নয় শুধু সাতশো পর্যন্ত দিবেন না এক টাকা দিলে সাতশো টাকা সব শুধু দিবেন না আল্লাহ যাকে চান তা আসে আরো কত বেশি কত গুণ বাড়িয়ে দেবেন আল্লাহ রাস্তায় দান করা দিনের কাজে দান করা সব দেখছেন আল্লাহ তালা চাইলে অনেক বাড়িয়ে দেবেন সেগুলা আল্লাহ তখন বাড়িয়ে দেবেন কোন লিমিট নাই কত যে আল্লাহ তালা আল্লাহর দেওয়া আল্লাহ তো এত দেওয়ার আছে এত প্রশস্ত তার খাজানা এবং আলিম কাকে কিভাবে কত দিতে হবে সেটাও তিনি জানেন কাকে বাড়াইতে হবে কাকে বেশি বাড়ানোর দরকার নাই তার নিয়তের কি অবস্থা কে বেশি পাওয়ার বুধুত্ব এগুলো সব আল্লাহ তালা জানেন এই আল্লাহ অনেক কি অনেক বেশি দেবেন এরপরে প্রস্তুত থাকার কথা বলে এখন আল্লাহ তালা আবার বলছে যে যুদ্ধ করতে হবে মুসলমান থেকে দিন এই চিন্তা মাথা রাখার দরকার নাই শান্তিও যাতে দুনিয়া প্রতিষ্ঠা হয় সেটার জন্য ইসলাম এসেছে ইসলাম অর্থই শান্তি এখন যে দুশ্মনির শক্তি ইসলামের বিরুদ্ধে আপনার সঙ্গে দুশ্মনী করছে মক্কার সেই কোরআসের দলগুলো এরকম যেখানে যে যুগে যারাই করে তারা যদি শেষে এখন যুদ্ধ করতে চায় না সন্ধি নিয়ে আসে সন্ধির প্রস্তাব নিয়ে আসে সন্ধি করতে চায় তাহলে তাহলে সন্ধির স্বীকৃতি দিয়ে দেন সন্ধি কবুল করে ফেলেন সন্ধি করতে করে ফেলেন কারণ রক্তপাত করতে লাভ নাই দিন এসেছে মানুষকে নিরাপত্তা দিতে দিন তো মানুষের নিরাপত্তা নিয়ে যেতে আসে কাজে সন্ধি ভালো কথা যুদ্ধ হওয়ারই দরকার নাই যুদ্ধ না হলে তো ইসলামের প্রচার প্রসার আরো বাড়বে ইসলামের জন্য যুদ্ধ করে ইসলামকে বিজয় লাভ করতে হবে দরকার নাই। করতে হবে ইসলামকে শান্তিপূর্ণভাবে ইসলাম বেশি হয়েছে। দুনিয়া দেশে শান্তিপূর্ণ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইসলামকে যুদ্ধ করে প্রচারিত হয়েছে না মোবল্লীন যারা ব্যবসায়ী বণিক সম্প্রদায় শান্তিপূর্ণ সময়ে ইসলামকে বেশি করে ভালো করেই সন্দী তো করবেন সন্ধি তো করলাম আবার এদের তো কথা দুষ্টদের কথা বিশ্বাস করা তো মুশকিল কিছু সন্দেহ আসতে পারে তো তিনি বলে আল্লাহ তালা বলছেন গতাবকাল আল্লাহ আল্লাহর আকল করে ফেলেন এত দুশ্চিন্তা করার দরকার নাই যতটুকুন মানুষের বিবেক বলে যে আমাদেরকে ধোকা দিচ্ছে না তারা মোটামুটি ভাবে যদি সন্ধি করতে এসেছে তো এত সাত পাঁচ ভাবার দরকার নাই সন্ধি করেন আর আল্লাহর ভো তা অকল করেন আল্লাহ তো আছেন তাই না আল্লাহর ভতা অকল করবে আমরা কারো প্রত্যাকল করব আল্লাহর করতে আলিম তিনি সব শুনেন সব জানেন কথাবার্তা বলে সন্ধি করতে এসে কি আবার আছে কি না। এগুলো তো আল্লাহ জানেন আর শুনেন কি বলে আর অন্তরে কি আছে সব আল্লাহ জানেন আল্লাহ আসে আপনি এত বেশি ওয়ারিড হইন না তারা সন্ধির কথা বললে দুনিয়ার তরিকা অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী সন্ধি করে ফেলেন আল্লাহ। আর তারা যদি আসলে মতলব খারাপ আপনার উপরে দিয়ে সন্ধি করে ভিতরে ভিতরে মতলব আছে আপনাকে ধোকা দিয়ে হঠাৎ করে অতর্কিত আক্রমণ করবে এইরকম তারা যদি করতে চায় মনে তাদের কুমতল থাকে তো আপনার আল্লাহর হাসবাকাল্লা আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট আল্লাহ তালা ঘাতকদের পক্ষে নন যারা বিশ্বাস ঠিক রাখে অটুট রাখে যারা ট্রিটি সিনসিয়ারলি করে আল্লাহ তাদের পক্ষে আসবেন আল্লাহ ওদের পক্ষে থাকবেন না আপনি আল্লাহ করে সিগনেচার করে ফেলবেন বা কবুল করে ফেলবেন কি সুন্দর গাইডলাইন না আপনাকে এই পর্যন্ত আল্লাহ সাহায্য করেছেন হে নবী বদরে কে সাহায্য করেছেন আল্লাহ তারা সাহায্য করেছেন তার সাহায্য তার বিজয় দিয়ে তবে মুসলমানদের তো কিছু কন্ট্রিবিউশন ছিল তারা ময়দানে না গেলে আল্লাহ সাহায্য ধপ করে নাজিল হতো নাকি ওসিলাই তো লাগবে ও আইয়া দেখা বিনাস অবিল আল্লাহর সাহায্য দিয়ে আপনাকে সাহায্য করেছেন বিজয় দিয়েছেন আর মমিনদেরকেও আল্লাহ তৌফিক দিয়েছেন যে তারা আপনার সঙ্গে একমত হয়েছে তাদের জাল মাল দিয়ে আপনার সঙ্গে তারা যুদ্ধ করতে এসেছে মোমেনদেরকে আপনার সঙ্গে একমত হয়ে থাকা আপনার নেতৃত্ব মানার মানার আপনার এই আল্লাহ আল্লাহতলা করিয়ে দিয়েছেন তারা আপনার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছে যেটা আল্লাহ তালা করিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লা কোন কৃতিত্বময় কৃতিত্ব কাজ আল্লাহ তারা কখনো নবী করিম সাল্লাস্লাম নিজের কৃতিত্ব জাহির করেননি আর এটা ইমানের খেলাফ তিনি এটা করবেন কেন এবং মুসলমানদেরও কোন কিছুই কৃতিত্ব জাহির করা কোন কিছু কামিয়াবি হলে বিজয় লাভ করলে সাকসেস অর্জন করলে নিজের বাহাদুরি গর্ব অহংকার না করে আল্লাহর সুক্রিয়া আদায় করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া সে কথা আল্লাহ বলছেন এই মোমেন্ট আল্লাহ আল্লাহ মধ্যে আপনার সঙ্গে আপনার পিছনে থাকার জন্য আল্লাহ তালা তাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছেন তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন মদিনার মধ্যেই দুই গোষ্ঠী ছিল আউস এবং খাজরাজ তারা কত বছর যুদ্ধ করেছে প্রায় বছর যুদ্ধ করেছে রক্তপাত কন্টিনিউ করেছে এই আওয়াস এবং এখন সব নবী করিম সালাম বাহিনীর মধ্যে সমাবেত হয়েছেন কোন একজনের বাবাকে আরেকজন হত্যা করেছিল সে এখন মুসলমান জাহিলি জমানায় যুদ্ধ করতে গিয়ে আওয়াস খাদী তার ভাইকে সে হত্যা করেছে তাকে পাইলে হত্যা করবে আরবদের খুনের নেশা ছিল এরকম কিন্তু ইসলাম কবুল করার পরে এগুলো সব চলে গেছে এখন দিনী ভাই সব আর কোন যত সম্পদ আছে হে নবী আপনি অনেক টাকা পয়সা খরচ করে তাদেরকে দিয়ে যদি মহব্বত সৃষ্টি করাইতে চাইতেন কারণ সে তার ভাইকে খুন করেছে সে জানে অমুক যুদ্ধের মধ্যে কবে প্রতিশোধ নেবে সেই তালে আছে এগুলো ভুলতো না দুশ্মনী আপনি টাকা পয়সা খরচ করে যা সারা দুনিয়ার সম্পদ যা সব খরচ করেও পারতেন না কিন্তু আল্লাহ আল্লা তাদের মধ্যে অন্তরকে জুড়ে দিয়েছেন তাদের মধ্যে এরকম ঐক্য সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন তারা এই মদিনায় এই অপর যুদ্ধ করেছে এখন সব ভুলে গিয়েছে আল্লাহ তারা এইভাবে পারেন করে দিতে এবং নবী করিম সাল্লাহ মদিনায় যাওয়ার আগে আনসারগন হাজার লোকগণ ইসলাম কবুল করার আগে কি দুষ্কনি করেছে কিভাবে ভুলে গেলেন এই খবর একবার আসলো তাইফের ফের ময়দানে তাই ফের ময়দানে যখন নবী করিম সালাম হোনাইনের যুদ্ধে বিজয় লাভ করলেন ঘনিমতের মাল পাওয়া গেল যেগুলো সেগুলো তো যোদ্ধাদের মধ্যে বন্টন করার কথা তো সেই যুদ্ধের যোদ্ধা হিসাবে আসছেন ওনার সঙ্গে মদিনার আনসারগন মহাজিরগণ আর মক্কা থেকে নতুন ইসলাম আবু সুফেন নেতৃত্বে তারা ইসলাম কবুল করেছে কিছুদিন আগে তারা সবাই ডোব দিয়েছে এখন মাল বন্টন পাওয়ার পরে নবী করিম সাল্লাম যে তোমরা ভাগ করে দিয়ে মাল যদি বেশি ভাগ করে বেশি হবে না মক্কাওয়ালারা ন মুসলিম এসে বেশি করে টাকা পয়সা কিছু পাওয়া গেলে বেশ খুশি হয়ে যাবে তাদের মনের ভিতরে আর কোন ইসলামের ব্যাপারে আপত্তি থাকবে না ও আমাদের যে তিনি নাও মুসলিম হিসাবে গুরুত্ব দেনে তারা ভালো সম্মান দিয়েছেন তাদের মধ্যে একটা ইসলামের ব্যাপারে আল্লাহ নবীর দিকে আরো মোহাম্মত সৃষ্টি হবে তাদেরকে ভাগ করে দিয়ে দিলেন কিছু দিলেন না এখন মদিনাওয়ালা তো আনসার অবস্থা যার মধ্যে যারা ভালো মানের তারা তো ঠিকই আসেন কিন্তু সবার মান তো একরকম না কিছু দুর্বল মন আছেন না তারা বলা শুরু করলেন কি জানেন দেখো আমাদের নবী তো মোদিনে আসলে মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ করে সব আমরা দিলাম জান মাল দিলাম এখন ওনার মক্কা লোকদেরকে পাইছেন পাইয়া এখন সব তাদেরকে দিয়ে দিচ্ছেন দেখানোর তারা এই দিন ইসলামে আসছে আর আমাদের এত করবানি আমাদেরকে না দিয়ে সব তাদেরকে দিয়ে দিলেন এই কথার গুজব ছড়িয়ে গেল যদিও তারা উচ্চ মানের সাহাবি তাদেরকে এইগুলা দুনিয়া তাদেরকে এফেক্ট করার কথা না কিন্তু অনেক সময় সবাই বললে কারো না কারো এফেক্ট হয়ে যায় আর সবার মান তো একরকম না হ্যাঁ ওই সমস্ত ওই সমস্ত অভাব অন্যরকম তো আছেই পরে একসাথে শুনলেন যে কিছু লোক এটা ফিস ফিশারি করতেছে এগুলো এই ফিস ফিশারি কোনোদিন বন্ধ হয় না দেখবেন কত ভালো কাজ হয় কোন জায়গায় একটা একটা মসজিদ হচ্ছে ইদানি কোনো এক জায়গায় মাসে ভালো একটা মসজিদ হচ্ছে তো সেখানে এই মসজিদ যাতে না হয় তাদের বিভিন্ন প্রভাকাণ্ডা দেখবেন চলতেছে আমি এই হোয়াটসঅ্যাপে পাইলাম এক জায়গায় সুন্দর করে একটা মসজিদের কাজ হচ্ছে বহু সমস্যা গিয়েছে এখন মোটামুটি হচ্ছে ওখানে সব চোর চোরদের হাতে টাকা দিয়ে না কোয়াটে না এরকম লোক পৃথিবীতে সব সোসাইটিতে আছে আসে না মোনাফিক না মদিনায় মোনাফিক ছিল না মোনাফিকদের কাজ কি এইগুলা সৃষ্টি করা মোনাফিকা সৃষ্টি করছে। আর কিছু দুর্বল মারা মুসম্মান এফেক্ট হয়ে গেছে আহমদুলিল্লাহ মেজরিটি এফেক্টেড হয় নাই তারপরে তিনি চিন্তা করলেন এই বীজ যদি ঠেকে যায় তাহলে আস্তে আস্তে কি হবে ফাটল তৈরি হয়ে যাবে তিনি আলোচনা করতেছে হ্যাঁ ফিস চলতেছে যারা শুনলো ডাকো ডাকো আনসারদেরকে ডাকোজ খাদ সবাইকে ডাকো ডাকলেন সে বললেন আনসারিদের তো অনেক করবানি তিনি বললেন আমি পৃথিবীতে আল্লাহ আমাকে বিভ্রান্ত ছিলেনা গমরাহ রাস্তায় ছিলেনা আল্লাহ তালা আমাকে পাঠিয়ে তোমাদেরকে হৃদায়তের ব্যবস্থা করেন নাকি সাহাবিরা বললেন অবশ্যই ও আহাদুমুল্লাহবি তোমাদের অভাব অনটনে ছিল আল্লাহ তালা আমাকে আনার কারণে মোটামুটি অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে কিছু ভালো হচ্ছে না তোমরা লিপ্ত ছিলে আল্লাহ তোমাদের সবাইকে ইউনাইটেড করে দেন নাকি আমার সবাইকে সমাবেত করে দেন নাকি আল্লাহ রাসুলহ আমান প্রত্যেকটি কথাই যখন তিনি বলেন তখন তারা সবাই বলে যে আল্লাহ এবং তার রাসুলের আমাদের প্রতি অনেক অবদান আছে আল্লাহ এবং তার আমাদের আমাদেরকে অনেক কিছু দিয়েছেন ঠিক তারপরে তিনি অন্য আয়াতে এসেছে যে তোমরা বলতে পারো আনসার তোমাদের কথা আছে আমি জানি তোমরা বলতে পারো যে আপনি তো আসছিলেন মক্কা থেকে তাদের ওখান থেকে কোনো এক জায়গায় আশ্রয় খোঁজার জন্য। হ্যাঁ আমার তোমরা আমাকে আশ্রয় দিয়েছ মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছিল তোমরা তাদেরকে জায়গা দিয়েছ এবং আমাকে মহাদিদেরকে রাখার জন্য তোমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বারে বারে মক্কাবাসী তোমাদেরকে আক্রমণ করেছে তোমাদের সেগুলো মোকাবিলা করতে হয়েছে মক্কা লোকদের সঙ্গে তোমাদের এমন কোনো দূষণী ছিল না তোমরা বলতে পারো আমরাও তো কিছু করছি আমি তোমাদের এই কথা স্বীকৃতি দিচ্ছি তোমরা তো আল্লাহর জন্যই করেছ আজকে আমি আল্লাহর দিয়েছি হে মদিনাবাসী মক্কার লোকেরা কিছু উঠ নিয়ে যাবে গণিমতের মালে ছাগলের পাল নিয়ে যাবে অন্য কিছু জিনিস নিয়ে যাবে আর তোমরা আল্লাহ নবীকে নিয়ে মদিনায় যাবে তোমরা কি খুশি না আমি তো মক্কায় যাব না আমার বাপ দাদার আবার তাহলে আমি যাব না আমি কথা দিয়েছি তোমাদেরকে আমি যখন মদিনায় আসব। আকাবার চুক্তি যখন হয়েছিল সাহায্য করব। কিন্তু একদিন যদি আল্লাহ দিনের বিজয় হয় মক্কা আপনার কন্ট্রোলে চলে আসে তাহলে আপনি যদি আবার মদিনায় আমাদেরকে ফেলে মক্কা চলে আসেন তখন আমরা তো অসহায় হয়ে যাব আপনি আমাদেরকে অসহায় করে ফেলে আসবেন তিনি বলেছেন আমি কোনোদিন আমার কথা নষ্ট করব না আমি তোমাদের কাছে চিরদিন থাকবো যতদিন আল্লাহ আমার ঘায়ে হাত রেখেছেন তিনি চলে এসেছেন সাহাবির কথা শুনে সবাই চোখের পানিকে শুরু করে দিলেন হু হু করে কাঁদবেন খুশির কান্না কাঁদলেন মক্কা বাসীরা কিছু গরু আর ছাগল নিয়ে যাবে তুঁত নিয়ে যাবে আর তারা নিয়ে যাচ্ছেন কি রসুল উল্লাস তাদের সমস্ত দুঃখ শেষ হয়ে গেল আর কোন অলৌক্য থাকলো না অনেক কীর বীজ ধরানোর জন্য কিছু মোনাফিক চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়ে গেল এই যে তাদের অন্তর্কে জুড়ে দেওয়া এই কাজকে করেছেন আল্লাহ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ এরকম তালিফ করে দিয়েছেন সুন্দর মজবুত সম্পর্ক করে দিয়েছেন মোহাবত সম্পর্ক করে দিয়েছেন ইন্নাহু আজিজুল হাকিম আল্লাহ নিশ্চয়ই তিনি অনেক ক্ষমতা রাখেন তার শক্তি অনেক বেশি এবং হাকিম তিনি অনেক জ্ঞান রাখেন কিভাবে এটা করতে হয় মানুষের মনকে আপনার সঙ্গে ঐক্য স্থাপন করতে হয় এই কাজ আল্লাহ করতে সক্ষম কোন মানুষের এই ক্ষমতা আছে। আসে সাল্লা অনেক ভালো যোগ্যতার অধিকার কোন সন্দেহ নাই আল্লাহ তালা ওনাকে অনেক গুণ দিয়েছেন কিন্তু সেই গুণও যথেষ্ট নয় এখানে কার অবদান থাকতে হবে আল্লাহ তালা আল্লাহ তালাই এই জন্য বলেছেন যে হুয়াল্লা আপনাকে সাহায্য করেছেন কাজে আপনি দুঃশনী করুক আপনার এই যে মুসলমানরা বিপদে শুধু নবী করিম সাল্লি একাই আল্লাহকে আল্লাহর ভরসা করবে না মুসলমানরা করতে হবে এই করে যুদ্ধে মুসলমানরা যখন বিপদ দেখেছিলেন সবাই কি বলেছেন হাসবি আল্লাহ কি সুন্দর কথাগুলো শেয়াল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনুদ নাই আল্লাহ তিনি ছাড়া কোনো তার উপরে আমি ভরসা করলাম কোন আল্লাহর ভরসা করেছি তার উপরে আমি ভরসা করলাম কাজে বিপদে আপদে দুশ্মনের মোকাবিলা এইসামের বিরুদ্ধে দুশ্মনী মনকে ছোট না করে আমরা আল্লাহর উপরে ভরসা করি হাসবন আল্লাহ ইতাবকালতিম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 लंडन इ वान वन इजे फोन ओ टू ओ आधुनिक